Peace TV Bangla Manobota Samadhan Mu'araftu Allah Rabbī Ashraqa an السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم يا نساء النبي لستنك احد من النساء اني اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا রব্বের সাহলি সদরি বা এসে আলী আমরি আহ দত্তা মিল্ল সানি আফকাহুকাউলি সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ করে এবং নারীদের জন্য বিশেষ কিছু বিধান দান করেছেন যা আল্লাপাক তাদের কল্যাণের জন্যই বিধিবদ্ধ করেছেন সুরে আহজাবের তফসির আমরা করব আয়াত নম্বর ৩২ থেকে আল্লাহ ফখরাবুল্লা আলমী এই আয়তে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বিবিগণকে সম্বোধন করে বিশেষ করে বলেছেন পরোক্ষভাবে ওম্মতের প্রত্যেক নারীকে আল্লাহ আল্লাপ এই সম্বোধন করেছেন যদি তারা মান ইজ্জত চাই তারা যদি জুলম অত্যাচার থেকে বাঁচতে চায় শান্তি চায় তাহলে তারা এই বিধানগুলি পালন করবে আল্লাহ ফখরবুল্লা আলমীর এসাদ করেছেন ইয়া নিসা আনবি হে নবী পত্নীগণ লাস্তাকা আহাদিম মিনান নিসা তোমরা অন্য অন্য সাধারণ মহিলাদের মতো নও তোমাদের মান মর্যাদা রয়েছে এই এইরকমই প্রত্যেক পরিবার তাদের তুলনায় সাধারণ কিছু মহিলা রয়েছে সুতরাং সবসময় নিজের মান মর্যাদার কথা চিন্তা করতে হবে একজন আলেম তার পরিবারের মহিলারা একজন পরিসগার মানুষ সম্ভ্রান্ত মানুষ সমাজের সেই পরিবারের মহিলারা একজন মুসলিম মুসলিম পরিবারের মহিলারা অন্য যেমন অবস্থা তেমন হবে না এমন নাই যে পাশে ওই সব লোকেরা বাস করে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নাই তাদের মহিলাদের যেমন অবস্থা তেমনই মুসলিম মহিলাদের অবস্থা এমনটা অবশ্যই হওয়া উচিত নাই কারণ আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন বলছেন যে তোমরা অন্য মহিলাদের মতো নও তুলনামূলক তোমাকে আল্লাহ ফাকরবুল্লা আলমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন কমপক্ষে আল্লাহফাক তোমাকে ইমান দ্বার হওয়ার দান করেছেন আল্লা পরকালে বিশ্বাসী তুমি তোমাকে আল্লাহাক রবুল্লা আলমীর জন্মসূত্রে মুসলিম করেছেন সুতরাং তুমি অন্যান্য এমন মহিলাদের মতো নাও যেসব মহিলা আল্লা পরে বিশ্বাসী নয় আল্লাহ আল্লাহের জান্নাত জাহান্নায় বিশ্বাসী নয় হিসাব নিকাশ জবাবদেহিতে বিশ্বাসী নয় তাদের মতো নাও আল্লাহ পাখের সাদ করেছেন যে এই নিত্যাকাই তুন তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে শুনে রাখো ফালা তখদানা বিল কৌল তোমরা কমল কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলবে না হালা তানবিল কৌল মানে কমল কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলবে না এমন ভঙ্গিমাই কথা বলবে না যাতে পুরুষরা পরপুরুষ পুরুষ আকৃষ্ট হয় হ্যাঁ স্বামীর সাথে ঠিক আছে আল্লাহ পাক বরং এই ক্ষেত্রে তোমাকে নির্দেশ দিয়েছেন স্বামীর সাথে আকর্ষণীয় ভঙ্গিমাই কথা বলো এমন সাজসজ্জা গ্রহণ করো যাতে তোমার উপর আকৃষ্ট হয় কিন্তু পর পুরুষের জন্য আল্লাহ বলছেন ফালা তাক বিল কৌল কমল কণ্ঠে কথা বলবে না না হলে কি হবে ফায়াতমি ফিকালবেহ মারদ যেসব লোকের অন্তরে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হবে লোভলালসাই পড়ে যাবে অবৈধ আশা রাখবে অসৎ ব্যক্তিদের চরিত্র হচ্ছে এইরকম আর এরা রোগাক্রান্ত এদের অন্তরে ব্যাধি আছে নবী করিম সাল্লা এক যুবককে হৃদায়ত করতে বলেছিলেন যে ব্যক্তি ব্যবচারের পারমিশন চেয়েছিল আর তোহে বহুলি উম্মেকা তোমার মায়ের সাথে এটা পছন্দ করো যে কেউ ব্যবিচার করুক আর তোহে বহুলি তোমার বোনের সাথে পছন্দ করো আর তো বহুলি তোমার খালার সাথে কেউ কুকাজ করু পছন্দ করো আর তোহে বললে আম্মাতেকা তোমার ফুফুকে কেউ ধর্ষণ করু পছন্দ করো অথবা ধর্ষণ নাই হোক কারণ আজকালকার যুগ ধর্ষণটাই শুধু অপরাধ হয়ে গেছে আর যে না অপরাধ নাই সাথে পছন্দ করবে না তুমি এই ব্যাবিচার পছন্দ করবে এমন মহিলার সাথে যে কারো মেয়ে কারো বোন কারো মা কারো খালা কারো ফুফু তারাও তো পছন্দ করবে না তেহিম কোনো মানুষ পছন্দ করবে না যে তার মেয়েকে কেউ ধর্ষণ করুক তার মেয়ের সাথে কেউ ব্যবচার করুক একজন রুচিশীল মানুষ মুসলিম তো কথা একজন রুচিশীল মানুষ যার প্রকৃতি বিকৃত হয়নি চরিত্রহীন হয়নি সে কখনো পছন্দ করবে না অমুসলিম হইল আল্লাহ ফখরাবুল্লাহ আলমী রুগী বলেছেন এইসব লোকদের যাদের অন্তরে সংশয়ের ব্যাধী আছে আল্লাহ পরকাল বিশ্বাসের সন্দেহান গাফেল পরকাল থেকে জবাব দিতে হবে খারাপ দৃষ্টিতে কোনো মহিলার দিকে যদি তাকায় জবাব দিতে হবে অসৎনিয়ত রাখি জবাব দিতে হবে এসব চিন্তা নেই রোগাক্রান্ত আর শাহওয়াতেরও ব্যাধি আছে কুপ্রবৃত্তিরও ব্যাধি আছে ব্যাধি অন্তরের হচ্ছে দুই রকম এই দুই ব্যাধির কারণেই সমস্ত পাপ হয়ে থাকে পৃথিবীতে সংসারের সুভাতের ব্যাধি আর শাহওয়াত কুপ্রবৃত্তির ব্যাধি এই দুই ব্যাধি থেকে যতক্ষণ পর্যন্ত কোন মানুষ নিজের হৃদয়কে মুক্ত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মৌমিন মুসলিম হতে পারবে না আর জান্নাত পাবে না আল্লাহ ফখরাবলি আলমিন তারপর এর সাদ করছেন ওয়াকুলনা কালামুফা তাহলে কি কথা বলাই যাবেন অপর পুরুষের সাথে প্রয়োজনে অনেক সময় মহিলার কেনাকাটার প্রয়োজন রয়েছে খরিদ করতে পারে দোকান পাটে গিয়ে পর্দার সাথে অনেক সময় পর্দার আড়াল থেকে জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে অনেক সময় টেলিফোন রিসিভ করার প্রয়োজন রয়েছে তো কি তাহলে জায়েজ নয় না জায়েজ আল্লাহ বলছেন ওয়কলনা কৌলাম মারুফা তোমরা সঙ্গত কথা বল হে মহিলারা সঙ্গত কথা বলবি সঙ্গত অসঙ্গত কথা বলবে না আল্লাহ পাক তারপর এর সাথ করছেন ওয়াকারনাফি বইউত কন্যা মহিলাদের আসল স্থান কোথায় কর্মক্ষেত্র কোথায় আল্লাহ ভাগ করে দিচ্ছেন পৃথিবীতে তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করার রোজাল জাহেলিয়া উলা আর প্রাচীন যুগের অজ্ঞতার প্রদর্শনীর মতো তোমরা প্রদর্শনী করে বেরিও না আসল স্থান হচ্ছে বাড়িতে বাড়িতে তোমার অবস্থান করো বাড়িতে অনেক কাজ রয়েছে একজন মহিলার জন্য যদি সুন্দরভাবে সাংসারিক কাজ যদি আদায় করে তাহলে অনেক কাজ রয়েছে স্বামীকে সুখে রাখার জন্য যাবতীয় কাজ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা ইত্যাদি কাপড় চোপড় সাফসুতরা রাখা ছেলে মেয়েদের লালন পালন দেখাশোনা এইরকম বহু দায়িত্ব রয়েছে আর যদি বাইরে বেরোতেই হয় জাহিলতের যুগ মানে এই না যে তারা অশিক্ষিত ছিল না তাদের মধ্যে বড় বড় কবিও ছিল বড় বড় পণ্ডিত বিচক্ষণ ছিল তাহলে যে কোনো মানুষ যদি আল্লাহ পরকালে বিশ্বাসী না হয় পাপে লিপ্ত হয় তাহলে সেই মানুষ জাহিলিয়াতে রয়েছে অজ্ঞতার যুগে রয়েছে তাকে আল্লাহাক বলে আখ্যায়িত করেছেন আল্লাহ বলেছেন তাদের মূর্খ জাতি আল্লাহ আল্লাহাক আলমিন তাহলে মহিলাদের বাইরে বেরোহা জায়েজ করেছেন কিন্তু জাহিলিয়াতের যুগে শিরকুফুরি যুগে পাপের ছড়াছড়ি যে যুগ ছিল সেই যুগে যেমন প্রদর্শনী করে বেড়াতো মহিলারা ওই রকম তারা প্রদর্শনী করবে না শরীরের কিছু অঙ্গ অনেকটা অঙ্গ খোলা রাখবে আর আকৃষ্ট করবে পুরুষদেরকে এই প্রদর্শনী যেন এমনটা করবে না তোমরা পর্দার সাথে বাড়ির বাইরে করতে নামাজের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে হবে। গঠন অশ্লীল কাজ অন্য কাজ থেকে বেঁচে থাকবে এই শক্তি তৈরি হয় সালাতের মাধ্যমে আতিনা জাকাত এবং জাকাত প্রদান করো পয়সা থাকলে জাকাত দেবে মহিলারাও ব্যক্তি মালিকানা তাদেরও রয়েছে আল্লাহ পাক তাহলে ব্যক্তি মালিকানা মহিলাদের রেখেছেন তাদের নিজেদের পয়সা দিয়ে জাকাত দিবে নিজেদের পয়সা দিয়ে হজ করবে নিজের পয়সা দিয়ে দান খায়াত করবে এই ব্যক্তি মালিকানার উপর কোন স্বামীর হস্তক্ষেপ করা যায় বাবার ধন সম্পদ পেয়েছে বা আই উপার্জনের সোর্স ছিল মহিলার স্বামীর অধিকার নেই যে তার ধন সম্পদে হস্তক্ষেপ করবে তার বিনা অনুমতিতে আল্লাহ রসুল এবং আল্লাহ এবং রসুলকে মেনে চলা ইনমা চলাম চান যে তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করবেন হে নবী পরিবারের সদস্যরা তীরা এবং তোমাদেরকে সুন্দরভাবে পবিত্র এবং নিষ্কলঙ্ক করতে চান আল্লাহ ফাকরাবুল আলমেন এখানে নবী কার্লামের পরিবারের কথা বলেছেন তাদেরকে আল্লাহ পবিত্রতা দান করতে চান সুতরাং তাদেরকে মানব জাতির জন্য উম্মাতে মুসলিমার জন্য আদর্শ হইতে হবে এখানে আমরা আমাদের অল্প সময়ের বিরতি দিচ্ছি আর তারপরে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসবো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 জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ কাল রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ও হেলিস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 रात साढ़े सात टाय पुन सम्प्रचार सकाल साढ़े नशे डीज टी बांगल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 की छे शाहिदीम जहांगीराम दायित्व देखूद সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ ফক্রবুল আলমিন চান যে তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করবেন হে নবী পরিবারের সদস্যরা এবং আল্লাহাকাল নবী কার্লামের পরিবারের কথা বলেছেন তাদেরকে আল্লাহাক পবিত্রতা দান করতে চান সুতরাং তাদেরকে মানব জাতির জন্য উম্মাতে মুসলিমার জন্য আদর্শ হবে সুরায় আহজাবের আয়াত নম্বর চৌত্রিশ তাতে এরশাদ করছেন করিম সাল্লা সম্বোধন করি নবী পত্নীগণ তোমরা তোমাদের বাড়িতে আল্লাহ পাখের আয়াত যে করা হয় ওয়াহি নাজিল হয় রাসোরামের ওপর সেগুলির চর্চা করো তোমাদের বাড়িতে আল্লাহ ওহী নাজিল হচ্ছে রাসোরমের ওপর আর সেগুলির সংরক্ষণ তোমরা যদি না করো তাহলে অন্যরা কি করে করবে সুতরাং বিশেষভাবে আল্লাহ পাক রবুল আলমী রাসোরামের বিবিগণকে এখানে সম্বোধন করে বলছেন যে তোমরা আল্লাহ আল্লাপাকের আয়াতের চর্চা করো তেলত করবে অর্থ বুঝবে কোনোটা অস্পষ্ট থাকলে রাসুল্লা সাল্লামের কাছে তার তাফসির ব্যাখ্যা জেনে নেবে এবং তা পালনও করবে এই হচ্ছে ওয়জ করণা চর্চা করো বা স্মরণ করো ওয়াল হেকমা এবং যে হেকমত পাঠ করা হচ্ছে অর্থাৎ রাসেউল্লা সাল্লামের হাদিস যা কোরআন তো নয় কিন্তু রাসেউল্লা সাল্লামের আদেশ নিষেধ হচ্ছে কোরআনে করিমের সাথে অথবা কোরআনের আয়াতের সাথে যে কোনো আয়াতে হেকমত শব্দটি আল্লাহ পাক উল্লেখ করেছেন তার মানে হচ্ছে হাদিস আর হেকমতের একটা ব্যাপক অর্থ হচ্ছে যে কোনো জ্ঞানপূর্ণ কথা কৌশলের কথা ভালো কথা সবগুলি হেকমত এতে কোরআনে করিমা হেকমত আল কোরআনুল হাকিম বলা হয়েছে এই জন্য কোরআনকে রসল্লা হাদিস ও হেকমত সবচাইতে বেশি হেকমত প্রজ্ঞা রয়েছে কোরআন এবং হাদিসে আর তার প্রত্যেক ভালো কথা যে কোনো মানুষের জ্ঞানীগুণীদের ভালো কথায় হচ্ছে প্রজ্ঞাপূর্ণ হেকমতের কথা হলে যে বা ফিল ও মে না রসমু আলহিম আয়াতে আলহাম হল কিতাবেকমতা এরকম বেশ কিছু আয়ত রয়েছে যেগুলিতে আল্লাফাক আল কিতাবের সাথে হেকমতের কথা উল্লেখ করেছেন তফসির কান বলছেন যে আল কিতাম মানে আল কোরআন আর হেকমত মানে হচ্ছে রসুল্লা সাল্লামের সন্না বা হাদিস এখানেও আল্লাহাকের আয়াতের সাথে হেকমতের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ হে নবী পতিনিগণ তোমাদের বাড়িতে যে কোরআনী করিমের আয়াত নাজিল হচ্ছে রসুল্লা সাল্লামের হাদিসের কথা আলোচিত হচ্ছে সেগুলিকে তোমরা চর্চা করো শেখো শেখাও অন্যদেরকে এবং নিজেরা পালন করো ইন্ন আল্লাহ খান আল্লাফান খাবির আর নিশ্চয়ই আল্লাহ পাক রবুল্লা আলমিন সূক্ষদর্শী এবং সবকিছুর খবর রাখেন আহলে বাইত আর বিষয় আহলে বাইত মানে নবী পরিবারের সদস্য কারা এ আয়ত নম্বর তেত্রিশ স্পষ্ট করে যে রাসলাহ সাল্লাহ সাল্লামের বিবিগন রাসুল্লাহ সাল্লামের আলেবাইতের অন্তর্ভুক্ত কোরআনের স্পষ্ট আয়োধা তার আলোচনা চলছে নেশা উন্নী নবীর বিবিগণ সম্পর্কে এছাড়াও রসল উল্লাহ সাল্লামের আলেবাইত মানে তার আত্মীয় মধ্যে যাদেরকে আলে বেদ বলা হয়েছে শরীয়তের ভাষায় যাদের জন্য জাকাতকে হারাম করা হয়েছে আলে বাইতের জন্য রসুল পরিবারের জন্য জাকাতকে হারাম করা হয়েছে তাদের অন্তর্ভুক্ত আলী রাজি আল্লাহ তালানহ ফাতেমা হাসান হোসেন এবং এছাড়াও রসুল উল্লাহ সাল্লামের বংশের যারা হাসেম গোত্রের এইরকম বেশ কিছু নিকট যে মুতালেব গোত্রের যারা আব্দ মানাফের চার ছেলে ছিল এই দুই ছেলে ইসলামের কাছাকাছি ছিল তা ইসলামের সাহায্য করেছে ইমান নিয়ে এসেছে দিনের খেদমত করেছে তাদেরকে আলে বাইতে গণ্য করা হয়েছে আর দুটো ছেলের বংশ আবদে মানাফের হাসেমের আর দুই ভাই বানু নৌফল আর বানু আব্দে শামসে আবদে শামস গোত্র আর নৌফল গোত্র এরা সর্বদাই ইসলামের শত্রুতা করেছে রাসৌলামের সূত্রুতা করেছে যার ফলে তাদেরকে আলে বাইতে গণ্য করা হয়নি কেমন পর্যন্ত যদি আমরা বংশধার তাহলে তাদের জন্য জাকাত খাওয়া হরাম তারা যদি অভাবে দুর্গত হয় তাহলে উম্মতের লোকদের জন্য ফরজে তাদেরকে এমনিতেই সাহায্য করবে জাকাত দেবে না তাদের জন্য জাকাত জায়জ নয় মোহান আল্লাহ তারপর করেছেন মুসলিমদের বেশ কিছু গুণ যারা আল্লাহর সামনে আত্মসমর্পণকারী সৎকর্মশীল তাদের গুণ সম্পর্কে ইন্দল মুসলিমিম নিশ্চয়ই যারা মুসলিম পুরুষ অথবা মুসলিম নারী মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী আল্লাহর বিধানকে যারা মেনে নেই অমিনীন অলম অমিনাত আর যারা বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারী অলকান অলকানিতাৎ অনগত পুরুষ অনগত নারী অসীণ অসিকাৎ সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী অসাবেরীন অসাত ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী অল খাসী অল খাস যারা বিনয়ী পুরুষ আর বিনয়ী নারী অর্থাৎ যাদের মধ্যে অহংকার থাকে না সামনে বিনয়ী মানুষের সাথে ক্ষেত্রে আল্লাহ বড় না মনে করে ছোট মনে করে নিজে যতটা তার চাইতে নিজেকে ক্ষুদ্র মনে করে এরা হচ্ছে খাস ঈদ তাদের খুশু আছে আর মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রেও তাদের মধ্যে বিনয় ও নম্রতা আছে আমাদের ভাষায় রোজা আল্লাহাক বলছেন আর যেসব পুরুষরা লজ্জা স্থানের সুরক্ষা করি যৌনঙ্গের হেফাজত করে আর সব নারীরা যৌনঙ্গের হেফাজত ওয়াকেরিন আল্লাহ সব পুরুষরা শরণ করে আল্লাহর আল্লাহ করে আল্লাহর অন্তর থেকে হইতে হবে আল্লাহর জবান দিয়ে হইতে হবে আল্লাহর জি রাজকার কাজে কর্মে আমলে হইতে হবে জি রাজকার মানে কিছু নফল কিছু সকাল সন্ধ্যার ওজিফা বিদ্দ যেগুলিকে বলা হয় এই ওজিফার নাম নয় নামাজ পাঁচ অক্ষর নেই আর সকাল সন্ধ্যার বেশ কিছু অজিফা ধরে নেছে আমি এতবার উমুকটা পড়বো এতবার উমুকটা পড়বো এতবার উমুকটা তারপরে অধিকাংশ নিজের পক্ষ থেকে এতবার উমুকটা এতবার উমুকটা আর সমাজে যে ছটি ছুটি বইগুলি রয়েছে নামে অনেক দুরুদ দুরুদে তাজুদে তনুদে মাহি দুরুদে লাখি সব ভ্রান্ত সব একটি ওরা হাদিসের কথা না এগুলো তারপরে কোরআন থেকে বাছাই করা মাত্র চার পাঁচটা সুরা সেগুলি শুধু ক্ষেত্রে বিশেষ কিছু ভঙ্গিমাতে জিকির সাধারণ লোকদের জন্য আবার যারা একটু স্পেশাল হয়েছে এখন জিকির ইল্লাল নেই ইসলামে আল্লাহ আল্লাহ শুধু সবদের ঘুমাবার পূর্বে যেসব জিকে রাজেছেন পাঁচ অক্টো সালাতের পরে সালাম ফিরার পরে যেসব জিকির আজকার রসল উল্লাহ সাহাবাইকারে এছাড়াও বাড়িতে ঢোকার সময় বাড়ি থেকে বেরোয়ার সময় গাড়িতে চড়ার সময় কোনো শহরে ঢোকার সময় বাথরুমে যাওয়ার সময় বাথরুম থেকে বেরোয়ার সময় এইরকম বহু জিকে আজকাল রয়েছে গবেষকরা বলেছেন যেই ব্যক্তি এই যে বললাম সাহি হাদিস দ্বারা প্রমাণিত যারা আদায় করবে আর তার আগে নামাজ ঠিক আছে কারণ ওটা হচ্ছে পাঁচ অক্টো নামাজ সলাত হচ্ছে এটা ফরুজ জিকির আর সুন মুস্তাহ জিকির যেগুলি বললাম সকাল সন্ধ্যার জিকির ঘুমের আগের জিকির ঘুম থেকে উঠার জিকির বাথরুম যাওয়ার বেরোয়ার জিকির পাঁচ অক্স্ত নামাজের পরের জিকির এগুলি সব সুন্নত মোস্তাহ জিকির এই রকম লোকেরা এই আয়াতের অন্তর্ভুক্ত যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাক তাদের জন্য আদ আল্লাহ মা আল্লাহ তাদের জন্য মার্জনা তৈরি করে রেখেছেন তাদের জন্য ক্ষমার ঘোষণা রয়েছে ও আজরান আজিম আর মহাপুরস্কার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জান্নাত জান্নাতের নিয়ামত তারপরে আল্লাহ পাক রাবুল আলমিন এরশাদ করেছেন মানব জাতিকে যে দেখো আল্লাহ এবং রসুলের যদি কোনো সিদ্ধান্ত হয়ে যায় আদেশ নিষেধ হয়ে যায় তারপরে তোমাদের সেই ক্ষেত্রে মানব কি মানবো না এইরকম কোনো এক তোমাদের এই ব্যাপারে কোনো স্বাধীনতা নেই আল্লাপাক বলেছেন মানতে হবে কারণ আল্লাহ সৃষ্টিকর্তা তোমার আর তোমাকে এবারাতের জন্য সৃষ্টি করেছেন রসুল উল্লাহামের নির্দেশ হয়েছে পালন করতে হবে কোন মমিন পুরুষ অথবা নারীর জন্য এটা মোটেই জায়জ নাই এই অনুমতি নেই এ যা কাজ আল্লাহ আর যখন আল্লাহ পাক অথবা তার রাসুল সাল্লাম কোনো কাজের ফায়সালা দিয়ে দিবেন যে এটা করতে হবে এটা চলবে না এরকম কোন ইয়ার নেই এখন আল্লাহমুল খেয়ার তুমি না আমরা তাদের কাজে কোনো রকমের তাদের ইখতিয়ার থাকবে ইচ্ছা হলে করলাম না হয় করলাম না নামাজ পাঁচ অক্টো ভাই আমি পারছি না আমি তিন অক্টো পারছি আমার ইচ্ছা এটা চলবে না রোজা ভাই একদিন পারছি আমি একদিন পারছি নামাজের মধ্যে পারি না এটা চলবে না জাকাত ভাই এতটা আমি দিতে পারবো না এত বাঁধা ধারা আমি দাম খেরাত করব চলবে না হজ করব কিন্তু আমার সময় সাপেক্ষ করব হজ ফরজে ২৫ 30 বছর বয়সে আর সত্তর আশি বছর বয়স হবে বুড়ো তখন ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে এই বুড়োরা হজ করে এই একহার নেই তোমার মহিলা আল্লাহ মহিলাদেরকে বলেছেন আল্লাহ মমিনা কোন মমিন নারীর জন্য একহার নেই এ হে যা পর্দা আমি মাথাটা ঢাকতে পারছি আমি চেহারা ঢাকতে পারব না আমি এত বাধা ধারা পর্দায় থাকতে পারব না চেষ্টা করছি বোরখা পরতে পারবো না আমি পর্দা করেই চলছি শালীনতার সাথে চলছি এই চলবে না কিন্তু আল্লাহ আমাই আসে আর শুনে রাখো যে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধাচরণ করবে ফাঁকা দল্লা পথভ্রষ্ট হে অনেক দূরের গুমরাহিতে চলে যাব আল্লাহ ফাকর্বান আমাদের গুনা খাতা মাফ করেন হাল কাজ কবুল করেন আ আলামাদেরকে দিন ও পর অটল থাকার তো অফিক করেন সল্লাহহানানা মহামদ ভাল আলী সাবি আজমান রা বে তরারবেল আমি আপনারা দেখছেন গ্রান্টি দিয়েছেন আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোন তুলনা নেই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 सबचे लाभ जनक चानसा के सर्वोच्च मुनाफा दी कुरानूलानीरा तरण्टाना जाय करें रिटर्न पात्र गुण बस भाषा আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পারসেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজ বিনিয়োগ করুন আল্লাহ রাস্তায় বাংলা মানবতার সমাধান